হইন ইনাই হাইনাই হেউ নবী নী ও হাইনাই ববহি ইসমাই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 এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ পরবর্তী কাহিনী হচ্ছে কোন নবীকে নিয়ে বর্ণিত কুরআনের দীর্ঘতম কাহিনী আল কালিম মুসা আলহিসাল্লামের কাহিনী মুসা আলাহিসাল্লাম ফেরাউন এবং বন ইসরা প্রসঙ্গ নিয়ে আল্লাহ সুহামতাল্লাহ কুরআনের চল্লিশটিরও বেশি সুরায় আলোচনা করেছেন এবং সরাসরি মুসা আলহিস্লামের নাম আল্লাহ মোহাম্মদ আল্লাহ উল্লেখ করেছেন সর্বমোট একশত বার এমনকি ফেরাউনের নাম আল্লাহ সু মোহাম্মতাল্লাহ কুরআনে উল্লেখ করেছেন সত্তর বারেরও বেশি চুয়াত্তর বার প্রায় সাড়ে পাঁচশো আয়াত আল সুহান করেছেন মুসা ফেরাউন এবং বনি ইসরা কাহিনী বর্ণনা প্রসঙ্গে এ কারণে আমরা দেখতে পাই একজন আলেম তিনি মন্তব্য করেছেন কুরআন যেন অলমোস্ট মুসা আলাহিসাল্লামেরই কাহিনী হয়ে যাচ্ছিল সুহান আল্লাহ কুরআনে মুসা আলাহিস্লামকে এত বেশিবার উল্লেখ করা হয়েছে যে একজন আলেম তিনি মন্তব্য করে বলেছেন কুরআন যেন অলমোস্ট মুসা আলাহিসাল্লামেরই কাহিনী হয়ে যাচ্ছিল একশো ছত্রিশবার আল্লাহামতাল্লাহ মুসা নামকে সরাসরি উল্লেখ করেছেন মুসা আল্লাহ ইসলাম হচ্ছেন সেই ব্যক্তি যার নাম আল্লাহ সুমতাল্লাহ কোরআনে সর্বাধিকবার উল্লেখ করেছেন এবং ফেরাউন হচ্ছে সেই ব্যক্তি যার নাম দ্বিতীয় সর্বাধিকবার আল্লাহ সামতাল কোরআনে উল্লেখ করেছেন এমন কোনো নবী নেই যার কথা কুরআনে মুসা আল্লাহ ইসলামের থেকে বেশি আলোচনা করা হয়েছে এমন কোনো কাহিনী নেই যেটা দৈর্ঘ্যের দিক থেকে বিস্তারের দিক থেকে এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করার দিক থেকে মুসা আল্লাহ ইসলামের কাহিনী সমতুল্য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 তাহলে তো আমরা বলতে পারি যে ইব্রাহিম আলাহিসাল্লাম তিনি ছিলেন দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ নবী ইব্রাহিম সালাম তিনি তিনিও উলুল আজমি রাসুল রাসুলদের মধ্যে যারা শ্রেষ্ঠ পাঁচজন তাদের একজন এবং ইবন কাশির রাহিমহল্লাহ তিনি উল্লেখ করেছেন যে আলেমদের মধ্যে এই মত সুপ্রতিষ্ঠিত যে নবী মোহাম্মদ সাল্লাহিস্লামের পর ইব্রাহিম আলাহিসাল্লাম হচ্ছেন দ্বিতীয় নবী কিন্তু ইব্রাহিম আলাহিস্লামের কাহিনী মোসাই আলাহিস্লামের কাহিনীর মতো এত বারবার উল্লেখ করা হয়নি ইব্রাহিম আলাহিসাল্লামের কাহিনী মূসা আলাহি কাহিনীর মতো এত বিস্তারিতভাবে আল্লাহ সাল্লাহ বর্ণনাও করেননি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 মুসলিম উম্মা বা মুসলিম জাতি এই ধারাবাহিকতায় মুহম্মদামের উম্মতের ঠিক আগের উম্মত যেটা ছিল সেটা হচ্ছে বনি ইসরাহল ইয়াকুব আলাহিসামের বংশে আসা নবীদের উম্মা তাদের জাতি সুতরাং আবির্ভাবের দিক থেকে মোহাম্মদ সাল্লাহম উহ্মদের সব থেকে কাছের উম্মত সবচেয়ে কাছের মুসলিম জাতি হচ্ছে বনি ইসরাহল এবং যেহেতু মোহাম্মদ সাল্লাহাম উম্মদ সম্পর্কে বলা হয়ে থাকে আমরা হচ্ছে পূর্বের সমস্ত জাতিগুলোর সত্যায়নকারী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 তোমাদের আগে যারা এসেছে তাদের পদক্ষেপ কোন স্মরণ করবে কি যদি তারা গুইসাপের গড়তেও প্রবেশ করে তোমরা সেখানে আপনি ইহুদি এবং সুতরাং স্পষ্ট হয়ে গেল যে আমরা আমাদের পূর্বের জাতিগুলোর ভুল স্মরণ করব। কিন্তু পূর্বের জাতিদের সাথে বর্তমান মুসলিম জাতির ভুলের পার্থক্য হচ্ছে আল্লাহ মোহামতাল্লাহ মুসলিম জাতির জন্য বিশেষ অনুগ্রহ স্বরূপ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 মুসাহের আউন এবং বনী ইসরা কাহিনী আমাদেরকে অবশ্যই জানতে হবে তিন নম্বর গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক জাতিতে প্রত্যেক সময়ে প্রত্যেক যুগে দেখতে পাই হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ লড়াই ইত্যাদি হয়ে থাকে এটা দুনিয়ার এক চিরন্ত নীতি হক এবং বাতিলের এই লড়াইয়ের ধরণ। লড়াইয়ের স্বরূপ এবং লড়াইয়ের ফলাফল কি হবে এটা বুঝতে হলে আমাদেরকে পূর্বের জাতিগুলোর ইতিহাস জানতে হবে এবং বিশেষ করে বনী ইসরায়েলের ইতিহাস জানতে হবে এর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাহামের উম্মদের মধ্যে হক এবং বাতিলের দ্বন্দ্ব সংঘাতের যে বৈশিষ্ট্য ধরন প্রকৃতি সেটা বিশেষভাবে বনি ইসরায়েলের লোকেদের মধ্যে হকপন্থী এবং বাতিলপন্থীদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের সাথে বিশেষ মিল রাখে এর একটি বিশেষ কারণও রয়েছে পূর্বের জাতিগুলো যেমন হুদ আলাহিস্লামের জাতি সাল্হ আলাইসাল্লাম কিংবা লুতালামের জাতি তাদের মধ্যে আমরা দেখতে পাই মানুষদেরকে যদি আমরা দুই ভাগে ভাগ করি হকপন্থী বাতিলপন্থী তাদের মধ্যে যখন নবীরা হকের দাওয়াতকে পেশ করেছেন যারা বাতিলের উপরে গুফুরীর উপরে অহংকারের উপরে অটল ছিল একসময় আল্লাহ সুহান তাদেরকে আজাবের মাধ্যমে সম্বুলে ধ্বংস করে দিয়েছেন লুত্লামের জাতি কালাসুভান তলা ধ্বংস করে দিয়েছেন প্রচন্ড ঝড়ো বাতাসের মাধ্যমে সালে আলাইস্লামের জাতীয় কালাসুভান ধ্বংস করে দিয়েছেন প্রচন্ড সাউন্ড ওয়েব মাধ্যমে শব্দের মাধ্যমে জোরাল আওয়াজের মাধ্যমে লুতামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের উপরে পাথর বৃষ্টি করে জমিন থেকে বহু সেখান থেকে মাধ্যমে। যখন হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত আকার ধারণ করতো আল্লাহ সুমতলা তাদেরকে বাতিলপন্থীদেরকে আজাবের মাধ্যমে ধ্বংস করে দিতেন পূর্বের জাতিগুলোর মধ্যে জিহাদ ছিল না হুদ আলাহিসাল্লাম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 বরং এই সময় থেকে আমরা দেখতে পাই আলাসু মহাম্মাল যে নীতিকে ঠিক করলেন আলাসু মোহাম্মতাল্লার যে সুন্না সেটা হচ্ছে ইমানদারদের হাতে তিনি অহংকারী কাফেরদেরকে লাঞ্ছিত করবেন ধ্বংস করবেন অপমানিত করবেন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 ইমানদারদেরকে লাঞ্ছিত অপমানিত করবে যার বাস্তবতা আমরা বর্তমানে গত একশো বছর ধরে এই মুসলিম উম্মার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সুতরাং বনি সময় থেকে সম্পূর্ণভাবে আজাবের মাধ্যমে কোন জাতিকে ধ্বংস করে দেওয়া নয় বরং আলাস হক এবং বাতিলের মধ্যে ফলাফল নির্ধারণকারী বিষয় হিসেবে যেটা নির্ধারণ করেছেন সেটা হচ্ছে গীতাল ফিসাবিল্লা চার নম্বর পয়েন্ট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 যদি আমরা কিছু সাদৃশ্য স্থাপন করি যে বনী কাহিনী কতটা গুরুত্বপূর্ণ হতে পারে যেমন বনিস একটা ছিল সেটা হচ্ছে তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে ফেলেছিল যেমন আল্লাহ মোহামদাল কুরআ বলেছেন কাফিরুন যে সমস্ত লোক আল্লাহ যা নাজিল করেছেন সেটা দিয়ে বিচার ফসলা করে না তারাই হচ্ছে কাফের অন্যত্র আলোচনাতা বলেছেন তারাই হচ্ছে জালেম তারাই হচ্ছে ফাসেক এই আয়াত বনি সেলিদের সম্পর্কে নাজিল করা হয়েছিল হুজাইফাবিনিয়ামেন সাহাবি তিনি একজন তাবিকে এই আয়াত সম্পর্কে মন্তব্য করতে শুনলেন যে তাবি বলছেন এই আয়াত বনি সেলিদের সম্পর্কে নাজিল করা হয়েছে হুজাইফা এই কথা শুনে বলে উঠলেন আল্লাহু আকবর বনি সেলিদে থেকে তোমাদের বেশি কাছের তোমাদের বেশি পছন্দের জ্ঞি ভাই আর কেউ নেই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 এই উম্মার সদস্য হওয়ার পরও তার মধ্যে সেই একই বিষয় একই বিধান প্রযোজ্য হবে সেও একই হুকুমের আওতায় পড়বে এবং আল্লাহ এই বিষয়কে আমাদের উল্লেখ করেছেন সুতরাং করেন আল্লাহ আল্লাহ নাজিল আল্লাহ যা নাজিল করেছেন সেটা অনুসারে বিচার ফয়সলা না করেন আপনি বনি ইসরাল হন বা অন্য কোনো উম্মার সদস্য হন না কেন আপনার বেলাতেও এটা কুফর জুলম এবং ফিস্ক হিসেবেই গণ্য করা হবে বর্তমানে মুসলিম উম্মা বিভিন্ন ভূমিতে যে সমস্যায় ভুগছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে বিধানকে করা। করা। আল্লাহরচিত বিধানের সাথে বিধান দিয়ে দেশ রাষ্ট্র সমাজ পরিচালনা করা যার ফলে সবকিছুতে আমরা দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা এবং ভারসাম্যহীনতা আহ নম্বর কারণ যে কারণে আল্লাহ মহাতলা বনিসাইল জাতি বা ইহুদিদের সম্পর্কে বর্তমানে যারা ইহুদি হিসেবে পরিচিত তাদের সম্পর্কে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 খুবই ক্ষুদ্র একটি জাতি তাদের লোক সংখ্যা খুবই কম জাতি হিসাবে একশো কোটির বেশি মানুষ রয়েছে মুশ্রিকদের হিন্দুদের মধ্যে একশো কোটি সংখ্যা বেশি হিন্দুদের মধ্যে যাওয়ার সংখ্যা একশো কোটিরও বেশি বৌদ্ধদের মধ্যেও একশো কোটির বেশি মানুষ বসবাস করে তারা মুশ্রিক কাফের কিন্তু আলোচনা তালে কেন হিন্দু বা বৌদ্ধদেরকে নিয়ে এত করলেন না তারও তো সংখ্যা ইহুদিদের থেকে অনেক অনেক বেশি সুতরাং বোঝা যাচ্ছে সংখ্যায় বেশি হওয়া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 थाय रेखे मुरसा फिर आउन एनि कह आलोचना शुरू करीबी सहाय करके शिक्षा ग्रहण करते मुहम्मदीम का मूनर कहनी दीर्घ कह अनेक विस्तारित कहनी तब समस्त कहन मध्य क्या हमेशा মুস আলসালামের কাহিনীর সার অংশ সার সংক্ষেপ যেখানে আলোচকলা বলেছেন তুলকিতা বিল মুবিন এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত নাতলু আলাইকা মিনান বিল হক লিটাউমিউমিন আমি আপনার কাছে মোসা এবং ফিরাউনের বৃত্তান্তকে বর্ণনা করছি আল্লাহ বলেছেন নাবা সংবাদ বা খবরকে আলসুহামতলা বর্ণনা করছেন মোসা এবং ফিরাউনের খবর সুতরাং আলহ সুহাম্লাহ বলছেন এটা হচ্ছে একটা নিউজ খবর এবং এরপর আলসুহামতলাহ বলেছেন বিল হক সত্য সংবাদ সত্য সহকারী আল্লাহ মহামতাল এই সংবাদকে আমাদের সামনে পেশ করেছেন বর্তমানে আমরা যখন বিভিন্ন উৎস থেকে সংবাদ লাভ করি তার মধ্যে মিথ্যা মিশ্রিত থাকে সত্য মিশ্রিত থাকতে পারে সত্য মিথ্যা মিশ্রিত সংবাদ আমরা লাভ করি কিন্তু আল্লাহ বলছেন তিনি যে সংবাদকে আমাদের সামনে পেশ করছেন সেটা হচ্ছে সম্পূর্ণ সত্য বিলহাক কাদের জন্য এই সংবাদকে আল্লাহ মোহাম্মতলা পেশ করছেন করছেনমানদার সম্প্রদায়ের জন্য মুমিন্দের উদ্দেশ্যে আল্লাহ মোহাম্মতাল্লা এই ঘটনাকে সংবাদকে আমাদের সামনে পেশ করছেন এরপর আল্লাহ এই সুরায়ালামের সময়কার সামাজিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে হাইলাইট করেছেন আল্লাহ বলছেন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 আমি ছাড়া তোমাদের বা উপাস্য আছে এরকম কোনো সংবাদ আমার জানা নেই সুতরাং তার এতটাই ক্ষমতা ছিল আল্লাহ সুত তাকে এতটাই ক্ষমতা দিয়েছেন সে নিজেকে দিব্যি প্রকাশ্য ইলা উপাস্য র দাবি করতে শুরু করলো এমনকি কেউ এই কথার প্রতিবাদ করার সাহস পেল না যখন সে বললো আমি তোমাদের সব থেকে বড় রব কেউ বলল না যে তুমি অবাস্তব দাবি করছো তুমি ভুল করছো এটা একটা নির্দেশক এটা বোঝার জন্য এই অবস্থা বুঝার জন্য যে পেরাউন কত বড় অত্যাচারী জালিম কত বড় প্রভাবশালী ছিল সে এরকম দাবি করেছে কারণ এটা বলার মতো প্রভাব তার জনগণের জীবনের উপরে তার ছিল বলছেন সে জমিনের বাসিন্দাদেরকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রেখে তাদের একটা দলকে সে দুর্বল করে রেখেছিল প্রথমত সে কি করেছে জমিনের বাসিন্দা বিভিন্ন দল উপদল গ্রুপে বিভক্ত করে রেখেছে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 এবং নারীদেরকে মহিলাদেরকে সে দাসী হিসাবে ব্যবহার করতে শুরু করল। দাসী বানিয়ে রাখল। আল্লাহ মোহাম্মদাল্লাহ বলেছেন কানা মিনাল মুফসির নিশ্চয়ই সে ছিল ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে একজন অনর্থ সৃষ্টিকারী এরপর এক কঠিন অবস্থায় আলোস বলছেন আমি ইচ্ছা করলাম জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আলোস মোহামতলা বলছেন আল্লাহ ইচ্ছা করলেন যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য তাদেরকে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 একটি আলো পবিত্র ভূমি বাইতুল মিসুজ আলমের দিক থেকে প্রচন্ড গতিতে ধেয়ে আসছে মিশরের দিকে এবং এই আলো বা আগুন আল্লাহ ভালো জানেন সেটা কি ছিল প্রচন্ড দ্রুত এবং এই যাত্রা পথে সেটা বনি ইসাইল ছাড়া অন্যান্য সব কিছুকে ধ্বংস করে দিয়ে চলে গেল এই স্বপ্ন দেখার পর ফেরাউন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। এবং তাকে ব্যাখ্যা দেওয়া হলো যে এই স্বপ্নের অর্থ হচ্ছে বনি ইসাইলের মধ্যে একজন ব্যক্তি আসবে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 तर सब गत्या समस्त राज गर्भवती महिला खुदी बैर करुप्तचर व्यवहार शहर ग्रामे प्रत्येक महल्लाय से गुप्तचर महिला नजरदारी शुरू करल जो कौन गर्भवती महिला जी कौ गर्भवती महिला थकतो तजरबंदी हलोईम्रा सतान पुत्र सन्तान प्रसव करत पुत्र सन्तान के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 যেমন আমরা কোরআনে দেখতে পাই অন্যত্র আল্লাহ তিনি বলেছেন আলোসান মৌমাছিদেরকে আল্লাহ আদেশ করলেন বিভিন্ন পর্বতের গায়ে বৃক্ষে এবং উঁচু চালে গৃহ নির্মাণ করার প্রসঙ্গে আল্লাহ রব্বা ইলান না হল তাদের কাছে ওহি করা হলো মৌমাছিদের কাছে ওহি প্রেরণ করা হলো তার মানে কি যে মৌমাছিরা নবুয় লাভ করেছে না বরং সেখানে ওহি শব্দের অর্থ হচ্ছে তাদের অন্তরে আলাহতালা অনুপ্রেরণা দান করলেন তাদেরকে আদেশ করলেন ठीक तेमनी भाई आल सला मुस और माँ के आदेश करी आदेश जी ताके दूद पन कर लगे दूध पान करते थको और जो तुम्हें विपद्का कर भाषा दिवस भय करो ना दुख करो ना अवश्य तुम्हारा फिर देव और रसुल निर्देशना खुद ही कठिन एक निर्देशना विशेषकर जो एक मा मात्र सतान के भूमिष्ट कर से दरिया भाषा देवा खुबी कठिन বিশেষ করে নীলনদ যারা আপনারা নীলনদ দেখেছেন তারা লক্ষ্য করিতে দেখবেন যে নীলনদ এটা পৃথিবীর প্রধান নদীগুলোর মধ্যে একটি খুবই খরস্রোতা একটি নদী সারা পৃথিবীর প্রধান নদীগুলোর মধ্যে একটা দক্ষ সেখানে সাতার কাটতে যায় তারা সেখানে সতর্কতা অবলম্বন করে কারণ সেখানে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে প্রচন্ড স্রোত কাজেই একজন মায়ের প্রতি এটা খুবই কঠিন নির্দেশ যদি না সে প্রচন্ড বিশ্বাস করে যে এটা আল্লাহরই নির্দেশ আল্লাহ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 সে নিজের কোনো কাজেই আসতে পারে না একটা শিশু নিজের কোনো উপকার করতে পারে না আমাদের সীমিত জ্ঞান এটা মনে হবে তাকে নিশ্চিত মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হল কিন্তু যেহেতু আল্লাহ পক্ষ থেকে নির্দেশ কাজেই মা তার সন্তানের প্রতি যে মাতৃত্বের টান সন্তানের প্রতি যে ভালোবাসা সেই টানকে তুচ্ছ করে আল্লাহর হাতেই তার সন্তানকে ছেড় দিতে পেরেছিলেন এই বিশ্বাসে যে মা হিসেবে তিনি যতটা সন্তানের খেয়াল রাখতে পারবেন রব হিসাবে আল্লাহ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 উল্লেখ করেছেন এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কোরআনের বা ভাষাগত সৌন্দর্যের একটা উদাহরণ আমরা দেখতে পাই প্রথমত যে দুটি কাজ করতে বলা হয়েছে সেটা হচ্ছে তাকে দুধ পান এবং যখন তার সম্পর্কে বিপদের নিক্ষেপ করো এরপর এসেছে দুইটি নিষেধাজ্ঞা বলা হয়েছে ভয় করোনা দুঃখ করো না ভয় আমরা কখন করি যখন ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে আমরা আশঙ্কা করি সেটাকে বলা হয়ে থাকে ভয় দুঃখ কখন করি যখন অতীতে কোনো কিছু ঘটে গেছে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 সন্তানকে দুধ পান করালেন যখন তিনি বিপদে আশঙ্কা করলেন তাকে একটি কাঠের বাক্সে বা সিন্ধুকে ভরে নীল নদী নিজের চোখের সামনে তিনি দেখলেন তার বাচ্চা নদীতে ভাসতে ভাসতে তার দৃষ্টি সীমা থেকে হারিয়ে গেল মোসা মা তিনি কেন এই আদেশকে বাস্তবায়ন করলেন তিনি এই আদেশকে বাস্তবায়ন করেছিলেন আল্লাহ যেই ওয়াদা করেছেন যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির প্রতিদান পাওয়ার আশায় আল্লাহ সুহামতাল্লাহ তাকে বলেছেন আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং মিনাল আমি তাকে একজন বানাবো আল্লাহর দেওয়া দুইটি পুরস্কার পাওয়ার আশায় আল্লাহর দেওয়া দুইটি আদেশকে পূরণ করলেন আমাদের জন্য আমরা চিন্তা করলে দেখতে পাই আমাদের জীবনে আল্লাহ মোহাম্মতাল্লাহ এরকম কতগুলো ওয়াদা কুরআনে প্রদান করেছেন কিন্তু সেই ওয়াদার ফলাফল পুরস্কার লাভ করার জন্য কাজ আমাদেরকে করতে হবে আমরা সে কাজগুলো করছি না আমাদেরকে বলা হয়েছে আমরা যদি আল্লাহ রাস্তায় জিহাদ করি আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন কিন্তু করছি না। হয়েছে আল্লাহ রাস্তায় খরচ করি আল্লাহ আমাদের সম্পদকে বাড়িয়ে দিবেন বৃদ্ধি করে দেবেন কিন্তু আমরা যদি আল্লাহ সময়তালের উপরে ভরসা করি তা অক্ষ করি তাহলে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট হবেন কিন্তু আমরা তা করি না আমাদেরকে বলা হয়েছে যদি আমরা আল্লাহকে ভয় করি তা কোয়া অবলম্বন করি আল্লাহ আমাদেরকে এমন স্থান থেকে রিজিক দিবেন যেটা আমরা কল্পনা করতে পারবো না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 নিয়ন্ত্রিত করছিলেন পরিচালিত করছিলেন আল্লাহ সুবাহ তাল্লাহ সেই বাক্সটিকে ফেরাউনের প্রাসাদের সামনের যে ঘাট সেখানে নিয়ে এসে থামালেন মৌস আলামের মা তিনি সন্তানকে নীল নদে ফাঁসিয়ে দিয়েছিলেন যেন ফেরাউনের কবল থেকে তাকে বাঁচানো যায় কিন্তু সেই বাক্স এসে থামলো ফেরাউনেরই বাড়ির ঘাটে আল্লাহ সুবাহ তাল্লাহ চাচ্ছেন এই শিশু যেন ফেরাউনেরই প্রাসাদে যায় যদি মোসা আলাহিসাল্লামের মা তিনি দৃশ্য দেখতেন তাহলে তিনি হয়তো বলতেন এটা কেমন প্রতিশ্রুতি আল্লাহ আমাকে যে তিনি আমার আমার সন্তানকে রক্ষা করবেন। বহনকারী বাক্স সিন্ধুক সেটা তো ফেরাউনের ঘাটে সামনে এসে থামলো। কিন্তু মোসা আলাহামের মা তিনি তার ইমানের উপর অটল ছিলেন আল্লাহর ওয়াদার উপরে তার বিন্দু মাত্র সন্দেহ ছিল না মোসা আলাহিস্লামের মা কিভাবে জানলেন যে এই বাক্স এসে ফেরাউনের ঘাটে থামছে মুসালামের মা কিভাবে জানলেন কিভাবে তিনি এই সংবাদ লাভ করলেন যে এই বাক্স এসে ফেরাউনের বাড়ির ঘাটের সামনে থেমেছে কারণ মুসাল্লামের মা যখন নদীতে বাক্সবন্দি করে ফাসিয়ে দিয়েছিলেন মুসালামকে সাথে বলে দিয়েছিলেন তার বোনকে মুসাল্লাহলামের বোনকে তিনি বললেন তুমি এই বাক্সের পেছনে পেছনে যাও কোথায় যায় সেটাকে অনুসরণ করো এবং আল্লাহ সুমতাল সম্পর্কে তিনি বলছেন যদি আমি তার অন্তরকে দৃঢ় করে না দিতাম তবে তো তিনি এই মুসার বিচ্ছেদজনিত অস্থিরতাকে প্রকাশ করেই দিতেন আমি তাকে একটি দৃঢ় রাখলাম যাতে তিনি থাকেন বিশ্বাসীদের মধ্যে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আমি তার এই শূন্য অন্তরকে দৃঢ়তা দান করলাম যেন তিনি ইমানদারদের মধ্যে থাকেন এরপর আল্লাহ সুহামতাল্লাহ বলছেন ফেরউনের পরিবার মুসাকে উঠিয়ে নিল যেন তিনি তাদের দুশ্মন এবং দুঃখের কারণ হয়ে যান আল্লাহ চেয়েছেন যেন মূসা কিভাবে হতে পারে ভবিষ্যতের ঘটনা না জানা পর্যন্ত আমাদের সাধারণ চিন্তা শক্তি দ্বারা সেটা বোধকম হবে না কারণ এই ঘটনা এই পরিকল্পনার বাস্তবায়ন এটা আল্লাহর শক্তি কুদ্রতের একটা দৃষ্টান্ত কিভাবে এই শিশু মূসা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 সন্তুষ্ট করার চেষ্টা না করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করা যদি আমাদেরকে করতে শর্ত যদি আমরা পূরণ করতে পারি ইন্তানসুরানসুর হক যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আপনি কখনো চিন্তা করতে পারবেন না কাদেরকে আল্লাহ তার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 অপরদিকে মহসা আল্লাহ সাল্লামের যিনি প্রকৃত মা তার অন্তর অস্থির হয়ে উঠল তার অন্তর শূন্যতায় বিষাদে ভরে গেল আল্লাহ সুহাম কুর আনি বর্ণনা করে বলছেন পরবর্তী দিন সকালে মহসার মায়ের অন্তর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 परवर्ती दिन सकाल बेला शून्य हो पड़ल अबसल खाली स्थिर कारण सद्य जन्मजा मायर प्रसव हर पर प्रकाश कर मिसर रस्तान तर सन्तान सम्पर्क लोकेद कान्न काटी जिज्ञासबाद कर दी जो एम टा करतें मुहूर्त मध्य सबा जेने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 ইমানের মাধ্যমে দৃঢ়তা দান করেছিলেন এবং এর কারণে তিনি স্থির থাকতে সক্ষম হলেন বিষয়টিকে গোপন রাখলেন কাউকে কিছু জানালেন না শুধুমাত্র তিনি আমরা বলেছি মূসার বোনকে তিনি বলেছিলেন তুমি মূসার পেছনে পেছনে যাও অকাল আতলি উক্তিহীহি তুমি পেছনে পেছনে যাও এই বাক্সকে অনুসরণ করো আল্লাহ বলি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 সবাই চিনল এই মহিলা হচ্ছে মোসার্দুদ মা অথচ তিনি হচ্ছেন মোসা আলু প্রকৃত মা আমরা দেখতে পাচ্ছি মোসা আলাইস্লামের মা যদি আল্লাহর দেওয়া আদেশের উপরে আল্লাহর দেওয়া ওয়াদার উপরে ভরসা না করে আর অল্প কিছু সময় সন্তানকে নিজের কাছে রেখে দিতেন কিছু সন্দেহ করতেন বিলম্ব করতেন কতক্ষণ তিনি মোসা আলাহামকে নিজের কাছে রাখতে পারতেন কতক্ষণ তিনি এই ঘটনাকে গোপন রাখতে পারতেন গর্ভের ভেতরে বাচ্চাকে লুকিয়ে রাখা যায় কিন্তু প্রসব করার পর कतक्षण अपनी गोपन रखते घटना घटान समस्त विषय महत्व समस्त प्रश्न उत्तर चले सबसे अज्ञात पर एक शिशु नदी से भाषित फिर उनके पालकपुत्र हिसे ग्रहण करहर दूधमा अथचित मूसालाम प्रकृत मा जो मूसा अलाम के তার মায়ের কাছে নিয়ে আসা হলো মৌসা আল্লাহ মা সন্তানকে ফিরে পেয়ে শান্ত হলেন এবং তাকে দুধপান করালেন ফের স্ত্রী রানী আসিয়া মুসার মাকে বললেন তুমি আমাদের প্রাসাদে আসবে এসে এই শিশুকে লুৎপান করাবে মৌসা আল্লাহ মা তিনি সন্তানকে ফিরে পেয়ে সন্তুষ্ট হয়েছেন শান্ত হয়েছেন এবং তিনি আরো বুঝতে পারলেন যে এই শিশু মুসা সে অন্য কোনো মহিলার কাছ থেকেই দুধ পান করবে না সুহান আল্লাহ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 প্রাসাদে এসে দুধ পান করানোক্ষে সম্ভব নয় পরিচয় দিয়েছেন সুতরাং এখন পরীক্ষা শেষ পুরস্কার লাভের পালা শিশু মৌসাকে রাজকীয় নিরাপত্তা বাহিনী দিয়ে রয়্যাল গার্ড দিয়ে তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হলো মূসার মা নিজের সন্তানকে দুধ পান করাচ্ছেন বিনিময়ে কোষাগার থেকে পারিশ্রমিক দিচ্ছে ভাতা দিচ্ছে সত্যি যারা অবলম্বন করবে করবে আল্লাহই তাদের নাজাতের পথ তৈরি করে দিলেন যদি মুসাম্মা আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস না করতেন বিলম্ব করতেন তার শিশু সন্তানকে নিজের কাছে রেখে দিতেন যে কোনো মুহূর্তে গুপ্ত চরিত্রের মাধ্যমে এই সন্তান ফাঁস হয়ে যেত সন্তানকে হত্যা করা হতো হতে পারতো ক্রোধের কারণে সন্তানের মা হত্যা করে ফেলত নয় মাস কিভাবে সে গোপন রাখলো কিন্তু নিরাপত্তা দিলেন এমনকি মোসা আলাহিস্লামের কারণে পুরো পরিবারের জন্য আয় রোজগারের একটা ব্যবস্থা করে দিলেন ফেরাউন তার কোষাগার থেকে ওই পরিবারকে ভাতা দিচ্ছে কারণ এই মহিলা রাজকীয় পালক পুত্রকে রূপপান করাচ্ছে সমস্ত জাতি সে পরিবারকে সম্মান জানাচ্ছে কারণ তারা ফেরাউনের জন্য নাজাতের রাস্তা করে দেবেন তিনি কখনো চিন্তা করতে পারেননি আল্লাহর ওয়াদা সত্য ওয়াদ আল্লাহি হাক আল্লাহ কুরানে বলছেন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 কিন্তু আলোচুম বলছেন অধিকাংশ মানুষই এই বিষয়টা সম্পর্কে জানে না আল্লাহ মহামতাল বলছেন আমি তাকে তার কাছে ফিরিয়ে দিলাম যেন তার চক্ষু জুড়িয়ে যায় যেন সে দুঃখ না করে আল্লাহ মহামতাল যা বুঝাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহ চাইলেন যেন মোসার মা আনন্দিত হন প্রশান্ত হন যেন তাকে দুঃখ করতে না হয় নেক আমল এবং ডাকুয়ার কারণে আলহাত চাইলেন না এই নেক মহিলা যেন কোন দুঃখে না পড়েন এবং সাথে সাথে আলোসু মহাত আরও বলছেন এই ঘটনার মাধ্যমে যেন তিনি জেনে রাখেন যে আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য আল্লাহর ওয়াদা ধ্রুব সত্য এবং একই সাথে আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এটা জানে না যে আল্লাহর ওয়াদা সত্য এই ঘটনাকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমরা জেনে রাখো আল্লাহর সত্য কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয় সম্পর্কে বে খবর তারা জানে না আল্লাহর ওয়াদা সত্য মৌসা আল্লাহ ইসলামের কাহিনীর এই অংশ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুর্বল অবস্থার চরম পর্যায়ের একটা উদাহরণ ফেরাউনের রাজ্যে বনী ফেয়েল ছিল সব থেকে দুর্বল এবং প্রেরণ ছিল সেই সময়ে সব থেকে বেশি পরাক্রমশালী সেইরকম একটা কঠিন অবস্থায় মহাসা আল্লাহ একজন দুর্বল অসহায় শিশু মা তিনি এক দুর্বল সদ্য প্রসূতি এক নারী কিন্তু এতগুলো দুর্বল অবস্থা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহর আদেশকে পালন করার কারণে আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস করার কারণে আল্লাহ সোহামতাল্লাহ মহসার মা মাকে দৃঢ়তা দান করেছিলেন তাকে শক্তি দান করেছেন সমস্ত দিক থেকে আলোচনা মাত্র তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছিলেন বর্তমানে আমরা আমাদের উম্মার দিকে তাকাই পর্যালোচনা করি বর্তমানে এক দুর্বলতম অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে কাজে এই দুর্বল অবস্থায় নিরাপত্তা লাভ করার উপায় কি অবস্থায় শক্তিশালী হওয়ার উপায় কি এই দুর্বল উপায় নিরাপত্তা লাভ করার উপায় এবং তার মায়ের থেকে সেটা কি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 www.facebook.com slash raindrops media or our youtube channel www.youtube.com raindropsmediaorg2015